الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعده فأعوذ بالله للشيطان الرجيم وإذ أخذ الله ميثاقا الذين أوتوا الكتاب لتبيننه للناس ولا تكتمونه فنبذوه وراء ظهورهم واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون وقال تعالى ان الذين يكتمون ما انزلنا من البينات والهدى من بعد ما بينناه للناس في الكتاب اولئك يلعنهم الله ويلعنهم اللاعون وقال تعالى قُلْ هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم আলহামদুল্লাহ আমরা সবাই তালেব আলেম সাথে এলেমের চর্চার সাথে জড়িত আলহামদুলিল্লাহ যেই এলেমের ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে আসছে সেটা ওই আলেম যেই আহলেমের উপর আমল হয় যে আলেমের উপর আমল হয় না সেটা কোনো ফজিলত মলেম না বরং এটা সংশ্লিষ্ট ব্যক্তির জন্য উল্টা না। এটা ব্যক্তির জন্য শুধু ফজিলতের বিষয় না এতটুকু না বরং এটা তার জন্য কি অভিশাপ এই জন্য রসুল সাল্লাই এক দোয়ার মধ্যে রসুল বলছেন আল্লাহ আমি তোমার কাছে পানা চাই সেই থেকে যা আমারে কোনো কাজ দিবে না কোনো উপকারে আসবে না না হওয়া ভালো হর দ্বারা বিপদটা তার উপর আরো চাপায় বসে আসলে এলম অর্থ কি অর্থ হইল আল্লাহ তালার সন্তুষ্টির বিষয়টা বুঝা। যে আল্লাহ আল্লাহতালার আমার প্রতি এই মুহূর্তে নির্দেশ কি। কোন কাজে আমার কোন আমলের দ্বারা এই মুহূর্তে আল্লা পাক আমার প্রতি কি হবেন সন্তুষ্ট থাকবেন এই বিষয়টা কি করা জানা আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট থাকবেন এই বিষয়টা সে জানলো। কিন্তু আল্লাহর এর সন্তুষ্টির কাজটা সে করলো না ভিন্নটা করলো এর চেয়ে বড় অপরাধী এর চেয়ে বড় পাপি দুর্ভাগা আর কে হইতে পারে বুঝে আসে আল্লাহর সন্তুষ্টির বিষয়টা কি করা জানা এর নাম হলো এলম না অনেক বিষয় মুখস্থ থাকা এর নাম এলম সাহাবাহরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন তারা আলেম ছিলেন না সহি আলম তাদের কি ছিল শুধু আলেম ছিলেন না বরং তাদের কি ছিল সহি আলম ছিল ইবনি মা সৌদরহ ভাষায় ওনারা ছিলেন আইলমান তারা কি ছিলেন খাজানা ছিলেন তারা গুদাম কারা সাহাবাহাম রিজওয়ান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 এতটুকু তো শেষ আসলে কি বিষয়টা এটা এগুলি তো হলো কি দেহ। হইলো একেবারে বিপরীত বলতেছি না এগুলি এলেমের কি দেহ বিশাল বড় মার্কা দেহ এখানে তার মধ্যে রুহ হয়েছে মশা মার্কা এই দেহ নিয়ে এই রুহ চলতে পারবো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 এই যেইগুলো আমরা এখন যেগুলির সাথে জড়িত হইতেছি এইগুলি আলেমের কি দেহ এইগুলি এইগুলোর ভিতরে যদি রোহ না আসে তাহলে এই আল্লাহ আল্লাপের নৈকট্য বাড়াবে না বরং আল্লাহ থেকে কি করবে দূরে সরাই নিবে কি করবে শুধু আলেম না দিনের যে কোনো আমল যদি এর দ্বারা আল্লাহর নৈকট্য সৃষ্টি না হয় তো এটা দিয়ে কি হবে দূরত্ব সৃষ্টি হবে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 এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অংশ ছিল কাদের সাহাবা কালামের অংশটা কাদের অংশ সাহাবাই কালামের অংশটা ছিল সবচেয়ে মধ্যে তাদের চেয়ে শ্রেষ্ঠ তাদের এই শ্রেষ্ঠত্বটা কিসের দ্বারা এই আল্লাহ তাল্লা তো কোরআন করিমের মধ্যে বলছেন যে এলিম ওয়ালা যারা তারা এবং যারা এলিম শূন্য তারা কিনা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 তাহলে সে কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট সে কি আল্লাহর কাছে পুরস্কারের উপযোগী না সে অভিষপ্ত আলিম আজমাইন তাদের আমল কি ছিল কি ছিল আমল আমরা যারা এলাম শিখতেছি আমাদের উদ্দেশ্য কি ভবিষ্যৎ জিন্দগিতে আমরা এক কে কোনো একটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব তো ব্যস্ত হব না কোন একটা কাজ নিজের জীবনের কি বানাবো মিশন বানাবো এমন হবে না আমাদের আর অবশ্যই তো কি হবে কেউ কি হবে ব্যবসায়ী কেউ ওই চাকরিজীবী কেউ ওই কৃষক কেউ জেলে কেউ কি বৈমানিক না আর সাধারণভাবে মানুষ এই ধরনের বিভিন্ন পেশা গ্রহণ করে না বিভিন্ন ওয়াইজ সাহেব কেউ আর কি সব কোনাই না সাধারণ যদি জিজ্ঞাসা করেমুকে কি করে হেফজাখানার শিক্ষক উমুকে কি করে সে কি মাম তাহলে আপনাদের জীবনের ব্যস্ততা কি হবে এইগুলো না হ্যাঁ এগুলো কি আমল না এগুলোর দ্বারা দিনের কাজ হয় না হয় কি না তাদের জীবনের দিকে একটু ফিরে যাই তারা কি করতেন আমভাবে সাহাবাই কালামের যদি দেখা দেখা যায় তাহলে তারা কি করতেন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 বলতে পারেন আসলে আল্লাহ রব্বুল আলমিন এই উম্মত কে বানাইছে কিছু জন্য কোরআনে করিম আল্লাহ রব আলমিন ঘোষণা করছেন কাজ কি আমারুফ না এই আয়াতের ব্যাখ্যা বুখারির কিতাবত্তিরের মধ্যে ইসলাম তুমরা হলে মানুষের জন্য সবচেয়ে কল্যাণকারী মানুষ তোমরা মানুষদেরকে কল্যাণ পৌঁছাও কি মধ্যে গলার মধ্যে শিকল দিয়ে তাদেরকে টেনে নিয়ে আস ফুল ইসলাম অতপর তারা ইসলামে কি করে প্রবেশ করে এইভাবে তোমরা মানুষের কাছে কি পৌঁছাও কল্যাণ পৌঁছাও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 নিজের ইচ্ছায় দলে দলে কি হয়েছে ইসলামের ভিতরে প্রবেশ করছে মুসলমানদের আল্লাপ সেটা হইল কি ইসলামের বিজয় সেটা কি ইসলামের বিজয় ইয়ুলিদিন আফাজ যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় হবে তখন লোকজনদেরকে দেখবে যে ভিতর প্রবেশ করতেছে কি দলে মানুষ হয় আর আল্লাহ আলমিনে পাঠাইছেন দিন কি করার জন্য বিজয় করার জন্য আল্লাহ রব আলিন রসুলকে হেদায়াত এবং সত্য দিন এটাকে সব দিনের উপর কি করার জন্য আচার আচরণ রীতি নীতি নিয়ম পদ্ধতি আদর্শ মানুষ কি করে গ্রহণ করে মেনে চলে এটাকে কি বলা হয় দিন তুই আচার আচরণ ইয়া সভ্যতা যেটা মানুষ গ্রহণ করা চলবে সেটা আল্লাহ আল্লাহাকের কাছে পছন্দনীয় কোনটা ইসলামটা কোনটা ইসলামটা আচার আচরণ যে সভ্যতা যে সংস্কৃতি যে রীতি নীতি মাইনা চলবে সেটা কোনটা ইসলামটা এইটা হলো আল্লাপাকের কাছে কি মকবল পছন্দনীয় বমাইয়াবত ইসলাম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 পুরা বিশ্ববাসীদের জন্য আপনি কি রহমত রসুল বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রতিষ্ঠিত হবেন থেকে কোথায় নিয়ে যেতে পারবেন জান্নাতে নিয়ে যেতে পারবেন রহমতের মানে সঠিক প্রকাশ মানুষদেরকে কিসের রাস্তা দেখানোর দ্বারা হবে জান্নাতের রাস্তার দেখানো আর জান্নাতে যাবে মানুষ কোথায় আসলে দিনের ভিতরে আসলে আর দিনের ভিতরে আসবে কিভাবে বিজয়ের পিছনে কি গেছেন। দুনিয়ার মধ্যে রেখে গেছেন পরে সাহাবাহিকাম রিজওয়ানুল্লাহ আলহিম আজমাইন রসুলের সরাসরি কি ছাত্র তারা রসুলের এই বিজয়ের ধারাটাই কি করছেন ধৈর্য রাখছেন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 সারা পৃথিবীর সামনে কালিমার দাওয়াটা অবস্থাপিত হবে কিভাবে কি পর্যন্ত তাদের সাথে কিতাল করার আমাকে কি দেওয়া হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যে কিতালের দ্বারা এখন বলবেন যে এটা রহমত হলো কি করে মানুষদের না ব্যবস্থা হলো কি করে এটাই না ব্যবস্থা কারণ কিতালের দ্বারা মানুষ সবই মরে যায় গুটি কত মানুষ মারা যায়ুটি কত মানুষ কি হয় আরো কয়েকদিন পরে হইতো মরতো আরো কয়েকদিন পরে মরলে সে কি কুফুরির উপর থেকে মরতো না ইমান আরো কয়েকদিন বেশি করে কুফুরি করে গেলে যাহার নামে কি কম জ্বলতো না আরো বেশি জ্বলতো তার উপকার কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে সে কি হয়ে গেছে জিন্দা হয়ে গেছে তার ক্ষতি আর এই ব্যবস্থাটার কারণে ইসলাম কি হয়ে গেছে বিজয়ী হয়ে গেছে বিজয় হয়ে গেছে না থাকার পরে ইসলামের প্রভাবটা ইসলামের শক্তি সৌর্য দেখার পরে সে প্রভাবিত হওয়া মুসলমান হয়ে গেছে না এফায়ত হুলুফ ইল ইসলাম সিকল দিয়া বিন্দা আসছে পরে জোর করে মুসলমান মানিয়েছে সে নিজের দিকে দেখে মুসলমান হয়ে গেছে এইটাই হলো ইসলামের ভিতরে দলে দলে মানুষ আসার তরি কেন মানুষগুলি আর কিছু জান্নাতের লাইন ধরছে এটাই হল রহমত রহমতুল আলমিনের প্রকৃত বাস্তবায়ন কিসের মাধ্যমে কেতালের মাধ্যমে রসুল বলেছেন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 সে নিজের ধর্ম নিয়া নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে নিজের দুনিয়া নিয়ে স্বাধীনভাবে কি করতে পারবে চলতে পারবে তাকে কে কিছু বলবে না কোনো আঘাত করবে না কোনো তার ডিস্টার্ব করবে না সে সম্পূর্ণ কিন্তু তখন এই বিধানটা আর কি করবে না থাকবে না তাহলে ওই সময় পর্যন্ত কিসের বিধান রয়ে গেল টেতালের বিধান রয়ে গেল তো এখন কি সেই সময়ের পরের সময় না সেই সময়ের মাঝের সময়টা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 অগ্রসর হইতেছিলেন তখন আরবের এবং আগে যত কাজ করছে মানুষ মরে মেয়েরা কোথায় যাচ্ছিল চিরস্থায়ী ঝান্নামেই হওয়া সেটা কেমন আর সাময়িক সাময়িক দুনিয়ার মধ্যে একটু অস্থিরতার মুখোমুখি হওয়া কেমন কোনটা বড় বিপদ আপনারা বলবেন যে তরিকায় আপনারা নাম দিচ্ছেন শান্তির তরিকা কি শান্তির তরিকা মানে কোন মারামারি নাই কাটি নাই কোন ধরনের কি নাই দন্দ নাই এইভাবে খালি মানুষদেরকে কি করো ডাকতে থাকো সারা জীবন করতে থাকলে এটা সোজাইব আল্লাহ মানুষ বানাইছে মানুষের প্রকৃতি কি এটা আল্লাহ পাক ভালো জানে না মানুষের ভিতরে বক্রতা আছে না ফিটনা মানুষের ভিতরে আছে না হ্যাঁ তো এই মানুষের এই দিলের ফেতনা এবং এই দুনিয়াবি ফেতনা এটা দূর হবে কি দিয়া আল্লাহ তোমরা আল্লাহর শত্রুদের বিরুদ্ধে কিতাল করো তাহলে কি থাকবে না ফিটনা থাকবে না ওয়াকুনা দিনু কুল্লুহু লিল্লা আর পরিপূর্ণ দিন কার জন্য হবে আল্লাহর জন্য হবে চিকিৎসা কি মানুষ নিজে শুদ্ধ হইতে হইল কি করতে হবে করতে হবে নতুবা পরিপূর্ণ শুদ্ধ কি হবে না দিলের আসলা করে দিবেন আল্লাহ রবুল আলমিন কাদেরকে কে যারা আল্লাহর পথে কি হয়েছে নিহত হয়েছে যারা নিহত হয়েছে এদেরকে দিলের আস্লাহ করে দিবেন যারা নিহত হওয়ার জন্য যুদ্ধের মাঠে গেছিল কিন্তু এখনো নিহত নাই। এদেরকে আসল করবেন না হ্যাঁ এদের আল্লাহ এক যুদ্ধ করছে আল্লাহ তাল্লা তাদের কি করে দিবেন দিল এসলা দিল ঠিক করে দিবেন দিল সংশোধন করে দিবেন কাদের যেহেতু মর্যাদা বেশি মর্যাদা বান বেশি কারা যুদ্ধে যারা সরি গেলো এদের মধ্যে মর্যাদা বান বেশি কারা যারা শহীদ তারা না এই জন্য এদের কথা বলা হয়েছে নতবা দু গ্রুপ কি আছে এখানে এর অন্তর্ভুক্ত আছে মুহূর্তে যখন সে চলে যায় এই জন্য দিলটা ওই ধরনের প্রচন্ড চাপে পড়লে কারণ বিপদে বেশি পড়লে আল্লাহরে ডেকে না মানুষে আর ওই বিপদ যে আমি আর ফিরাই আসবো না হয়তো চলে যাব জীবনের জন্য তখন বিপদটা কেমন তখন আল্লাহরের জন্য খালেস বেশি হয় একবার ওই যত বাড়াই দিবেন এরপরে ঠান্ডা হলে কি থাকবে এটার মধ্যে যায় না যায় আবার দীর্ঘদিন যদি গই ফালায় মাটিতে ফালাই জঙ্গলে যদি এটার ভিতরে আছে সবটা শক্তি বের হয় কি করলে এসারা এটা কি হয় না সাফ হয় না সাহাবাই করাম রিজবানুল্লাহ আলহিম আজ তারা মানুষের জন্য কল্যাণ করছিলেন না কল্যাণটা পৌঁছাইছেন কিভাবে হ্যাঁ মানুষদের কি দিচ্ছেন হাদিয়া তো মানুষের জন্য বিমান করে মানুষের জন্য কোন ধরনের জীবাণু আছে এটা আবিষ্কার করে দিচ্ছেন হ্যাঁ কি করছে কিভাবে মা সাহাবাহিকার যে শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব টা মানুষের মধ্যে ওনারা প্রতিষ্ঠিত করছেন ওনাদের জীবনের ব্যস্ততা টা কি ছিল দিন রাত কি করত সাহাবাইমের কাজ কি ছিল আল্লাপাক বলছেন তোমরা খাই এবং আমল ছিল তাদের এবং সহিম অনুযায়ী ছিল না সহিম অনুযায়ী আমলটা এই ছিল তাদের জেহাদ কি ছিল জেহাদ ছিল তাদের ইমতির মধ্যে আমরা কটাই অন্য অন্য এই শ্রমের মধ্যে আর সাহাবাইম কাটাইছেন কিসের মধ্যে জেহাদের মধ্যে খাইছে কি ওইডেই খাইছে তাহতা জিল্লি তা বলে গেছেন আমার এক জামাত সিরিয়ার মধ্যে ফসল খুব উন্নত হইত গমের ক্ষেত চারা এতটা হইতো যে পাশে দিয়ে মানুষ হাইটা গেলে মাথা কি করা যেত না দেখা যেত না এই দুধ গিয়া প্রথম জমিগুলি আগুন দিয়ে জ্বালাইছে যেটি মুসলমানদের জমি ছিল জানছে কাট্টা কাট্টা মুসলমানদের জমি আগুন দিয়ে কি করছে জ্বালাইছে এরপরে গভর্নরের কাছে চিঠি দিছে তারা জমি জমা চাষবাসের মধ্যে কিতাবদের উপর মানে দেশের মধ্যে অমুসলিম যে জনসাধারণ আছে তাদের উপর থেকে জিজিয়াটা উঠাইয়া এদের ঘরে জিজিয়াটা আমি চাপাইয়া এদের ঘরে কি করে জিজিয়া চাপাইয়া এদের ঘরে এই দিবে কাফের লাঞ্ছনাটা গ্রহণ করে নিতেছে যারা এই সমস্ত জমি জমার পিছনে কি করবে এই জমি জমা করনের পিছনে এইভাবে জীবিকা নির্বাহের পিছনে নিজের জীবনটা যেই জাতি জমি জামা চাষবাসের মধ্যে নিজেরা কি যাবে নিযুক্ত হয়ে যাবে আল্লাহ তালা তাদের ঘরে কি দিবেন লাঞ্চনা চাপাইয়া দিবেন জমি জামা চাষবাস দিয়া বলছে কি শুধু জমি জামা না দুনিয়ার জীবিকা নির্বাহের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে নিজের লিপ্ত করে ফেলবে ব্যস্ত করে ফেলবে এটাই নিজের কাজ বানাই ফেলবে সেইটার কথা বলছে যখন তোমরা বিভিন্ন ধরনের সন্দেহযুক্ত বেচা শুরু করে দিবেল এই নাতি তুমি আর জমি জামা সন্তুষ্ট হয়ে যায় ও আকাশ তুম আজ বাকারি আর গরুর লেজ ধরে ফেলবা মানে গরুর খামার করা মুরগির ফার্ম করা এরপরে এরপরে কি কি করে। আছে না এইগুলি এইগুলো নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাবা ও আখাশ তোমার তুমুল জেহাদ আফি সাবি আর এইডির কারণে কি ছেড়ে দিবা জেহাদ ছেড়ে দিবা এইডির ব্যস্ত তো ওখানে আর যাইতে পারত না কি করবেন সাল্লা তাল্লাহ আল্লাহ তোমাদের উপর অপমান সারা পৃথিবীর আধিপত্য তোমাদের উপর চাপায়া দিবেন দুরবস্থা তোমাদের কাটবে না হাত্তা জিয়া ইলা জিহাদিকুম যতক্ষন পর্যন্ত তোমরা কিসের দিকে না ফিরে আসো দিনের দিকে ফিরা না আসো দিন বলতে কি এখানে জাহাজারে ব্যক্ত করছেন রসুল কি বইলা দিন বইলা কারণে বুঝে আসছে তাহলে জাহাজের দিকে ফিরে আসলেই তারা কিসের দিকে ফিরে আসলো দিনের দিকে কি করলো ফিরে আসলো তাহলে এই জাহাজ সেরা দেওয়াটা এটা হচ্ছে নিজেদের ঘরে নিজেরা কি করে না অপমান চা না এটা সম্মানের বস্তু না অপমানের বস্তু অপমানের বস্তু আর আল্লাহ সাহাবাই মর্যাদাশীল হয়েছে কোন পথে কোন পথে বলেন জমি করিয়া বলেন ফর্জে কি ফাইয়া হইলো যে মুসলমান তার নিজের দেশে নিরাপদ কাফের তার আপন দেশে নিজ নিজ কাজ নিয়ে কি মুসলমানদের বিরুদ্ধে কোন তারা ষড়যন্ত্র করতেছে প্রস্তুতি কাজের নিয়ে কি আছে এমত অবস্থায় মুসলমান শাসকের জন্য ফরজ হইল বৎসরে একবার অথবা দুইবার কাফেরের দেশে গিয়া তাদেরকে আক্রমণ করা একবার বা দুইবার ওদেরকে বিপদের মধ্যে ফালানো এটা মুসলমান আমিরের উপর কি স্বাভাবিক অবস্থায় এই ফরজটা কি আদায় হইতেছে সারা পৃথিবীতে আলী রাজনামা নাই মানে বহির কোন শত্রু তাদের উপর আক্রমণ করছিল করে নেই সে অবস্থায় সাহাবাইকার জীবনটা কাটছে কোথায় জেহাদের ময়দান পরে বাড়িতে আসছে আল্লাহ রাস্তার থেকে শয়তান বানাইছে দোকানদারটা শয়তানে বানাইছে এটা কার রাস্তা আল্লাহ রাস্তাই তো এনতে ফিরাতেল আল্লাহ রাস্তা আল্লাহ রাস্তাতে ফেরাতেছে কথা ক আরে সারা দুনিয়ার সব তো কার রাস্তা রাস্তা আল্লা রাস্তা বলে নাম পাইছে কোনটা জাহাদাস্তি করতেন বুঝে আসতে জেহাদ বাহাদবা নাকি জেহাদার তো কি মানে অস্ত্র সহ যুদ্ধ করা অস্ত্র সহ কি করা যুদ্ধ করা যে কোন চেষ্টার নাম জেহাদিক কিন্তু শিক্ষার জেহাদের কি তার সন্তান রে যদি ইসলাম গ্রহণ করতে না দে কাফের থাকুনের জন্য চাপ দেয় শব্দ কোরআনে কারি কি বলছে জেহাদ বলছে আমার সাথে শরিক সাব্যস্ত করার জন্য যদি কি করে জেহাদ করে তাহলে আল্লাহ সাথে শরিক সাব্যস্ত করার জন্য কাফের মা বাপে কি করতেছে জেহাদ করতেছে এর দ্বারা তারা সব পাবে এটা জান্নাতের মকাম পাবে এই কাজ করতে গিয়া তারা মরলে সাহায্যের সব পাই লইলেন হ্যাঁ আরে এই কাজের মধ্যে এক জেহ বলা হয়েছে এর অর্থ যে এই আমলের দ্বারা জেহাদের ফল হবে বা জেহাদের সব পাবে বিষয়টা কি না এমন না জেহাদ এটা একটা পরিভাষা এটা একটা কিছু কাজের নাম সেটা কি এটার নাম হয়েছে কিহাদ লেখা কোন হাদিসগুলি লিখছেন সেই হাদিস গুলি কি করছেন সব মহ দেশ রাশি জেহাদ দিয়ে কি বুঝছে কেতাল বুঝছে কি বুঝছে এবং সব ফোকা হয় জেহাদের অর্থ কি করেছে করছে। বুঝে এর তাহলে তারা সারা পৃথিবীর না অন্য কোন পদ্ধতিতে না এমনি জাহের ইভাবে তারা অনেকেই উম্মি ছিলেন কি ছিলেন উম্মি নিরক্ষর লেখাপড়া কি করতেন না জানতেন পন্ডিত অনেক কিছু জানতেন না কিন্তু আল্লা তাল দিনের সহিম তাদের কি ছিল এবং ইতিহাসে পাওয়া যায় যে সেই সময় রসুলন্তালের পরে এমন ফিতনা ছড়াই পড়ছে আরবের মধ্যে একেবারে মক্কা মদিনা এবং বাহরাইন তিনটা জায়গা মধ্যে ভন্ডা নবীর অনেকগুলি মূর্তা দিয়েছে নিজেদের পূর্বের জাহিলি ধর্মের মধ্যে কি করছে তারা ফিরে গেছে অনেকগুলি মূর্তা দিয়েছে তারা কইতাছে যে ইসলামের মধ্যে যে জাকাতের বিধান আছে এটা আমরা ফরজ কি করি না মানি না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 এখন তাদের কথা হলো যে রসুল সাল কেননা তালে আমাদের মাল থেকে জাকাত নিয়ে আমাদেরকে কি করার জন্য রসুল তো আমাদের মাল নিয়ে কি করছে এই সব ধরনের মোকাবিলায় সাহাবাহি কি করছেন বলেন কি করছেন কিতাল করছেন জেহাদ করছেন অসহ আর এইটা করে আবহাওয়া সময় এই সবগুলি হইছে যে দিনের ব্যাপারে যারা মোরতাদ হয়ে যাবে দিন থেকে যারা বিমুখ হয়ে যাবে এদের সংশোধন যারা বদ্দিন হয়ে যাবে এদেরও সংশোধন ও মাধ্যমে হবে তেতালের মাধ্যমে হবে না অন্য কোন মাধ্যমে এর পরবর্তীতে আবু উমর রাজন জমান এই কার থেকে না এরা বানায় নিছে রসুলের পরে এরা বেদাত শুরু করে দিছে হইরুল কুনের মধ্যে যে কাজগুলির প্রচলন হয় এটা কি হয় না এটা দিন হয় রসুল কি বলে গেছেন আলাইকুমি সুননাতি বা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 দিন থেকে ফিরে নেওয়ার জন্য তারা কি করবে কেতাল চালাবে ইনিস্ততা যদি তাদের শক্তিয়ে কোলায় তাদের শক্তি হইলে শক্তি তাদের যদি তাল করো হাত ফিতনা যতক্ষণ ফেতনা কিনা হবে শেষ না হবে ও এক দিন আর দিন পরিপূর্ণ আল্লাহ জন্য না হয়ে যাবে তো কেতাল করার নির্দেশ আল্লাহ পক্ষ থেকে কতক্ষণ এগুলি ওদের সত্রছায় না ওদের পৃষ্ঠপোষকতা না ওদের শক্তির প্রভাবে না তো এখন ওদের শক্তি ডারে শেষ না করতে পারলে এই আমাদের দেশেরও নাফর মানে যে বন্ধ করা যাবে অন্য কোন পদ দর্শন কথা বলছেন যে যারা জাকাতার স্বীকার করছে তাদের বিরুদ্ধে কেতাল করোনা এদের বিরুদ্ধে কি বোঝাও তোমরাও তাদের বিরুদ্ধে গিয়ে কি দাও আবার জাগাতে পক্ষে কি দাও দলিল দেও একটা গ্রুপ পাঠাইছে বোঝাই না একটা গ্রুপ পাঠাইছে না কেছে যে তারা না বুঝলে কি হবে তাদের সন্তান সন্ততি বুঝবে তাদের বংশধরু বুঝবে ওখানে মাদ্রাসা করে দাও মাত্রাসা করে দিছে না ওখানে কোন বড় ধরনের কোন বুজুর্গ ফাড়াই দিছে বুজুগ সাহাবি তুমি গিয়ে ভক্ত বানাই সব দিকে ঠিক করে না কোনো ওয়াজি ফাড়াই দিছে যে ওয়াজ তোমরা গিয়ে কি করে এই কাজগুলি ওনারা করলে কিছু বুঝে নাই এরা সঠিক জিনিসটা না সঠিক জিনিসটাই বুঝছে এবং ওনারা যে পদ্ধতি গ্রহণ করছেন পদ্ধতিতে কাজ হয়েছে না হয় নাই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 এখন জাহাজের নিচে দিয়ে যখন তো ওই পৃথিবীতে না এখন এমন জাহাজে আপনি আছেন যেই জাহাজের নিচে দিয়ে একদল লোকে কি করতে হয়েছে সিদ্র করতে এখন আপনার এই জাহাজে ওঠার পরে কাজ কি কাজ এখন সিদ্র বন্ধ করার কাজটার মধ্যে কমতি রেখা এটার মধ্যে ত্রুটি রেখা আপনি যদি কি করেন খানা পাকানের মধ্যে গিয়া বাসার জন্য তারপরে রং লাগাইতেছেন কে লেগিয়া সুন্দর জন্য এটা তো জীবনের একটা সুবিধার জিনিস আপনি সাতার শিখাইতেছেন এরপরে পানি শিখতেছেন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 সাঁতার কাঁতার কাটতে হয় পানিতে ডুবলে কি একটা সাতার দিয়ে ধরো মুহস্ত করলে কি লাভ সাঁতার মুখস্থ করা আরেকজনে কি ছে আর ও দূর ফুকারের কিছু ডুবো নয় লাগবো তাহলে এখন কাজ কোনটা শরীয়তে কি আধুরা কামের নির্দেশ না পরিপূর্ণ একটা ব্যবস্থা দিছে পরিপূর্ণ ব্যবস্থাটা কি আমাদের মধ্যে কই কই হারা গেছে তো কষ্ট কষ্টাতের রাস্তাটা ঘেরেও দিছে কষ্টের রাস্তা দিয়ে আল্লাহ কইসি ক্ষতিবাহ কেতাল তোমাদের জন্য কেতাল কি করা হয়েছে খরচ করা হয়েছে বহুয়া কুরহুন এটা তোমাদের জন্য কি অপছন্দের কষ্টের আর কষ্টের হলো আসান আসানুম এটা পছন্দ করতেসো না কিন্তু ক্ষতি করল্লাহ জানে তোমরা কি করো না জানো না আল্লাহ কি জানে যে কেতাল যত কষ্ট রে হোক যত পছন্দ হোক এটা ভালো আর তোমরা যে এটারে অপছন্দ করতেছ। এটা কি এই জিনিসটা এটা কি যে কিতালে কি জানতেছে ভালো জানতেছে যত কষ্টরে হোক তার জানাটা আল্লাহর জানার সাথে মিলে না মিলে না তারটা এলেম হইলো না এলেম হলো না সে কি আলেম না জাহেল আর একজনে আল্লাহ আর একজনে জানে যে না ভালো না এটা কি খারাপ যেহেতু তার মধ্যে কি আছে কষ্ট আছে যেহেতু এটা অপছন্দ যেহেতু এটার বিপরীত শক্তিটা খুব বেশি শক্তিশালী বিপরীত শক্তিটা কি খুব বেশি শক্তিশালী এই জন্য এটা কি খারাপ এই যে খারাপ যে জানে এবং এটার থেকে বিরত থাকাটা হয়েছে ভালো এই জানাটা কি আল্লাহ সাথে মিলছে না গন্ডমূর্খ কারেনা ভালো না খারাপ এটাও কি করে না সে জানে এটারে কি কে গন্ডমূর্খ আর ইডারে আরবি ফার্সিতে এটারে কি কয় জানে জানে না মোরাক্কাব আল্লাহর জানাডার বিপরীত টা কি করছে সে কি আলেম সে আলেম সে জাহেল যোগ্যতা আছে আর এই লোকটার ভিতরে আলেমের কি নাই যোগ্যতা অনেক যোগ্যতা নষ্ট হয়ে গেছে এটা জানুয়ারি আরো খারাপ হয়েছে জানুয়ারি কোনদিন আলেম হাফে যাইব এও কোনোদিন আলেমের হাফে যাইব না কারণ উল্টাটা জানিস আর যদি খারাপ হয় সবচেয়ে কি হয় নিকৃষ্ট হয় তা আমরা কোন সময় ব্যয় করছেন তাদের সময় দেয়া শ্রেষ্ঠ সময় ছিল না চলেন আমরা যে মনে করি যে সময়টা শ্রেষ্ঠ কাজে ব্যয় হলো না আমাদের সম্পদ আমাদের সময় আমাদের মেধা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 কি থাকবে কাফেরদের পক্ষ থেকেও কি থাকবে চালু থাকবে এটা হাবিস হাদিসে ভবিষ্যৎবাণী আছে কাফেরদের ব্যাপারে ঘোষণা আছে ওলাইয়া জালু নাই কিলুনা চিরদিন তারা তোমাদের বিরুদ্ধে কি করে যাবে কতল করা যাবে কিন্তু তারা করবে শয়তানের পথে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 শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে অনেক মুসলমান নাম অনেক আলেম নাম দারি পক্ষেছে কার শৈতানের হ্যা কি না আল্লাহ শয়তানের না শয়সে এই ধারাই কি আছে চালু আছে একটা ধারা মাহাদি আল্লাহামের সাথে গিয়ে মিলবো আর একটা ধারা দাজ্জালের সাথে কি করব। মিলবো দাজ্জালের ধারাও এটা শুরু হয়ে গেছে মাহাদি আল্লাহ ধারাও কি হয়ে গেছে রসামের থেকেই শুরু হয়ে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 দল কটা দুইটা এই দুই দলের কোন দলে আমরা আছি দেখি এখন আমরা কোন দলে আসি ওই সুন্দর কথা বলছে এই এমন কি সম্ভব এটা কাদের হালত হা ওলা এদের জন্য অবস্থাটা সবচেয়ে খারাপ অবস্থা ফিদার কিল আসলে দুই দলে থাকা তো দুই দলে থাকা কি আরো মারাত্মক কোন সীমা নেই মা তো তুলো মারা যাক কত কি হোক আমার কোন পর্ব আছে এই রাস্তায় ওইটা আসতে হবে কি করতে হবে আমাদের সময় তো হয়ে গেছে এখন কি করা এ দলের সাথে শরিক হওয়ার জন্য যা যা করা দরকার করতে হবে দল কি দলের সাথে না যে এলএম আমার কাজে লাগতো না সে এলম অর্জন করা না যেটা কাজে লাগবো এখন কোন দলটা এই দলটার কি হাকিকত দলটার কি সিফাত এই জিনিসগুলি জানা তো আমার এই জন্য এই জিনিসটা আমার জানতে হবে এই সংক্রান্ত এলেম অর্জন করা হয়েছে সবার আগে ফরজ কারণ সারা পৃথিবীতে মুসলমান এখন আক্রান্ত হয়ে আছে কি হয়ে আছে আক্রান্ত অবস্থায় যখন নাকি জাহাজ ডুবানো শু করে এখন এটা রক্ষার জন্য ওই ডুবানোর ছিদ্র বন্ধ করার চেয়ে গুরুত্বপূর্ণ কোন কাজ আর নাই সিদ্র বন্ধ করা সম্পর্ক এলেম হয়েছে সবচেয়ে হজিলতো এলএমের উপরে আমল হইতে পারবে এই এলএমটাই আল্লাহ তালা এখন চাইতেছে আর এলমটা কারো আসলেই সহিম কি করলো আসলো আর এটা না এলো তো কোনো এলেম আইলো না হাবিজাবি অনেক কিছু জানো কি লাগতো না বই পড়ে কি লাগবো কাজে লাগবে ছিল মানুষ উপকৃত হয়েছে ওনারা ওইভাবে যান কুরবান দিচ্ছে দেখে আমরা মুসলমান কবে আমরা কি দেবদাস হয়ে গেলাম বুঝলি তাই না আল্লাহ তালা দেবো কি হতে কি হিসেবে ওনাদের রক্ত আবার হয়ে যাইতে আছে মুসলমানের সন্তানগুলি মূর্তা হইতেছে না তো মূর্তা থাকলে এটার চিকিৎসাটা কি কি করছেন জ আমাদের করনীয় কালটা কি ছিল আমাদের যত কাজ করি যে করি আমি খানা খাই আর পাকায় আমার সবচেয়ে বড় ব্যস্ততা থাকার যতদিন তোবার দরজা বন্ধ না হবে ততদিন হিজরতের দরজা কি হবে না বন্ধ হবে আমরা সম্পৃক্ত হই মশারা করি ঠিক আছে